আসসালামু আলাইকুম সুপ্রিয় সত ও দর্শক মন্ডলী আমরা দেখছি দায়ীদের গুণাবলী আমরা দায়ী জাতি আল্লাহ সুবাহ হতে পারা আমাদেরকে দায়ী বানিয়ে পাঠিয়েছেন রসুল্লাহ আলী ছিলেন এবং আমরা তার এই দাওয়াতের উত্তরাধিকারী রসুল্লাম দাওয়াতের দায়িত্ব আমাদেরকে অর্পণ আমাদের আমাদের উপর অর্পণ করে দিয়ে গিয়েছেন এই দাওয়াত আমরা যেভাবে দিব তো তার দেওয়ার সাথে সাথে আমাদের আখলাখ আমাদের চরিত্র আমাদের কিছু গুণাবলী থাকা দরকার বাকি ওই গুণাবলী আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব যেসব গুণ ছিল আমাদের প্রিয়নবী হাজ রসোল্লা প্রিয়নী হাজ্লা একটি অন্যতম গুণ ছিল দয়া আর একজন দায়ী সে দয়াবান হবে একজন দায়ী সে অন্যের প্রতি মোহাবত ভালোবাসা তার থাকবে আর যখন তার মধ্যে দয়া হবে তখন একজন মানুষকে তার বিপদ থেকে উদ্ধার করতে সহজ হবে যেমন একজন অমুসলিম তার প্রতি যদি আমার দয়া থাকে তাহলে সে চিরস্থায়ী জাহার নামে যাবে এই বিষয়টা যদি আমার অন্তরের মধ্যে থাকে আমার দিলে স্থান থাকে তাহলে আমি বেকুল থাকব অস্থির থাকব যে কিভাবে একজন অমুসলিম ভাই তাকে চিরস্থায়ী আগুন থেকে বাঁচানো যায় আর এই দয়া মানুষের প্রতি দয়া থাকা ভালোবাসা থাকা এটা রসুল্লাহ সাল্লাস্লামের একটা গুণ আল্লাহ তালা কোরআন হাকিমের মধ্যে এই ঘনটি বর্ণনা করেছেন সুরা একশ নম্বর আপনাকে বিশ্ববাসীর রহমত হিসাবে দয়াবান দয়া হিসাবে আমি আপনাকে পাঠিয়েছি প্রিয় দর্শকী আমরা একজন দায়ী দায়ী হিসাবে আমরা আল্লাহ পাখির কাছে দোয়া করব হে আল্লাহ আপনি আমাদের মাঝে আমাদেরকে এই গুনে গুণান্বিত করে নবী আলহিসের মতো দায়ী এবং তার অনুসারী হওয়ার তৌফিক দান করুন আল্লাহাম আলমী আসসালামিক